বারা ইবনু আজিব রদিয়াল্লাহ তালাহু হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আজকের এ দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা অতপর আমরা ফিরে আসব এবং কুরবানি করব কাজেই যে ব্যক্তি তা করল সে আমাদের নিয়ম পালন করল যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করল তা শুধু গোস্ত বলেই গণ্য হবে যা সে পরিবার বর্গের জন্য পূর্বেই করে ফেলেছে এতে কুরবানির কিছুই নেই তখন আবু বুর্দাহ ইবনু নিয়ার রজিয়াল্লাহ ত আল্লাহ নামক এক আনসারি বললেন হে আল্লাহ রসুল আমি তো জবেহ করে ফেলেছি এখন আমার নিকট এমন একটি মেশ শাবক আছে যা এক বছর বয়সের মেশের চেয়ে উৎকৃষ্ট তিনি বললেন সেটির স্থলে এটাকে জবেহ করে দাও তবে তোমার পর অন্য কারো জন্য তা যথেষ্ট হবে না